নূর থেকে বানাইছেন এটা শুনছেন আমাদের দেশের কমন কথা যে রসুলকে নাকি আল্লাহ নূর থেকে বানাইছেন এই জালহাদিস টা আসলো কোথা থেকে পৃথিবীতে ইসলামের প্রথম পাঁচশো বছরে কোনো সাহাবাইকরাম কোন তাবেহীন কোন তাবে তাবিন কোনো সালফে সালহীন এই মিথ্যা কথাটা শোনে নাই তারা শুনে নে নাই এজন্য জন্য ওই যুগে যত আকিদার কিতাব লেখা হয়েছে কোন আকিদার কিতাবে কোনো তাপসিরে কোনো হাদিসের গ্রন্থে এই ব্যাপারে কোনো আলোচনাই নেই যেমন ইমাম আবু হানিফ রহমতুল্লা আলী তিনি আলফেখুল আকবর কিতাব লিখছেন আকিদার সেই কিতাবে এই বিষয়ে আলোচনায় নেই কারণেও যুগে যত ফেক যত কিতাব আদি লেখা হয়েছে পাঁচশো বছরে কেউ সর্বপ্রথম ইবনুল তিনি মারা গেছেন ছশো আটত্রিশ তিনি একটা হাদিস লিখছেন হাদিসটা হলো এরকম তিনি লেখলেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আপনার আপনা আপনার নবীর নূর থেকে নূরকে আল্লাহর নিজের নূর থেকে তৈরি করছেন এই হাদিসটা লেখা হয়েছে লেখে ইবনুল আরবি রেফারেন্স দিচ্ছেন দ্য মোসান্নাফে আব্দুল রাজাক যে হাদিসের কিতাবের তিনি উল্লেখ করছেন ইবনুল আরাবি সেটা হল মোসান্নাফে আব্দুল রাজাক फेजा फिल लिखे फिल्म आई जो कितब खोजाता हदीस पावनीप्रथम मुसान नफी आब्दुलस दी পরবর্তীতে কোন কোন লোক আবার এই হাদিস লিখে বাই হাকির রেফারেন্স দিছে বাই হাকিতেও প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে দেখা হয়েছে যে এই জাতীয় কোনো হাদিসের অস্তিত্ব নাই। তাহলে এই জন্য মহাদেশ সবাই একমত যে এটা সম্পূর্ণ জাল এবং মিথ্যা বানোয়ার হাদিস এটা কোনো হাদিসের কিতাবে এই আসে নাই অথচ এটা আমাদের দেশে আঁকি দেওয়া হয়ে গেছে নূরের নবী বিশ্বাস করে না এতই ম্যানে নাই নবী নূরিটা করবে না তার মানে সব মাদ্রাসায় যে আকিদার কিতাবটা পড়ানো হয় এটার নাম হলো আকায়দেফি এই আকিদার কিতাবেরও প্রথম থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় এই রাসুল নুরে তৈরি না মাথের আলোচনায় নাই। অথচ আমাদের দেশে আকিদার এক নম্বর পয়েন্ট হয়ে গেছে কয় রাসুল নূরের তৈরি বিশ্বাস না করলে তারই মানে নাই হ্যাঁ কেউ কয় রাসুল নূরের তৈরি কেউ মাটির তৈরি এটা নিয়ে ঝগড়া জাটি মারামারি বেহুদা জিনিস নিয়ে রাসুল নূরের তৈরি হইলে আমাদের উপকার কি আর মাটির তৈরি হলে ক্ষতি কি আল্লাহ তাকে যেটা দিয়ে বানানো দরকার মনে করছেন সেটা দিয়ে বানাইছেন কি বলেন এটা বিনা দরকারি জিনিস না আমরা কেমনি জান্নাতে যাব জাহান্ন থেকে বাঁচবো কাজ হলো এটা এই কাজ বাদ দিয়ে শুরু করছে আকাম নিয়ে যে নবী সাল নূরের তৈরি না মাটির তৈরি তাহলে এটা যদি কোরআনে কারিমা আল্লাহ বলে দিতেন যে আমি আমার নবীকে আমার নূর দিয়ে বানাইছে আমরা বিশ্বাস করতে কোনো অসুবিধা নেই বা নবী সাল হাদিসে বলে দিতেন আমার আল্লাহ আমার আল্লাহ নূর দিয়ে বানাইছেন বা ফেরোস তাদের মতো আমারে বানাইছেন নূর দিয়ে এই রকম কোন কথা আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিলে তা আমাদের বিশ্বাস করতে তো কোনো অসুবিধা নেই যে কথা আল্লাহ বলেন নাই আল্লাহ রসুল সাল সালাম ও বলেন নাই সেটা তো আমরা বলতে পারি না একশো সাতান্ন নম্বর আয়তে নুরের কথা আসছে এখানে নুরমানি কোরআন আল্লাহ নূর আল্লাহ যে তার সাথে যে নূর নাজিল তার এত্তবা করে এখানে নুরমানি কোরআন তারপরে আপনার সুরা আট নম্বর আয়াত আল্লাহ আল্লাহ আল্লাহ বলছেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসে গেছে এবং কিতাব এসছে এখন এখানে আল্লাহ বলছে নুর কি আল্লাহ হয়েছে নূর আসছে আর পিতা হবে এখন নূরের তো মানে আকিদার বিষয় যেটা হবে এটা সরাসরি থাকবে এটা কোনো ব্যাখ্যা যাওয়া যাবে না ব্যাখ্যা করা বিষয় এটা তো ব্যাখ্যা মুফাসরেন একরম করছেন তাদের ব্যাখ্যা ঠিকও হইতে পারে ভুলও হতে পারে তো ওই ব্যাখ্যা আবার আকিদের বিষয় হয় কেমনে। এজন্য ব্যাখ্যা করা কোন জিনিস পৃথিবীতে আকিদের বিষয় হইতে আল্লাহ বলছেন শুধু নূর উ মুবিনে আল্লাহ যে মুহম্মদ নূর আর কিতাব এসে কথা বলেন নাই শুধু নূর বলছেন এই নূরের মুফাস ফাষ্টা ব্যাখ্যা দিচ্ছেন জিনিম প্রধান মুফাসের আবদুল্লাহবিন আব্বাস এবং ইবনে জাহেদ তারা দুইজনে বলছেন যে এখানে নূর মানি কোরআন আল্লাহ সুদ্দি রহমা বলছেন এখানে নুরমানি ইসলাম ইমাম দহাক রহমা আল্লাহ বলছেন এখানে নুরমানি মোহাম্মদ সাল্লি ইসলাম ইবনে বাহার রহমা বলে এখানে নুরমানি আলবাইনাব ইবনে ঈসা রহমা আল্লাহ এখানে নুরমানি আসাম তাহলে পাঁচটাই কিন্তু ব্যাখ্যা সবগুলোর মধ্যে যে যেকোনোটা হইতে পারে নাও হইতে পারে তাহলে এখানে একজন তাবেয়ী দহাক রহমা আল্লা এখানে নুরমানি মোহাম্মদ ইসলাম আল্লাহ এখানে নূর বলছেন তার অর্থ হইল আল্লাহ বিহিল হক বিশালের মাধ্যমে আল্লাহ হক আলোকিত করছেন আজহারা বিহিল ইসলাম তার মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামকে বিজয়ী করছেন প্রতিষ্ঠিত করেছেন যারা হক তালাশ করবে তাদের জন্য তিনি নূর ওয়ামিন ইহুদিরা অনেক জিনিস গোপন করে রাখত নবী সরি সালাম সেগুলো প্রকাশ করে দিছেন এটাই নূর एक आयु शास्टर अंश कदम आयात शुरू होता है सम्बोधन তোমাদের কাছে আমার রাসুল এসে গেছেন জিনিস যেগুলো দরকার নাই এগুলো স্পষ্ট করেন না তারপরে যাই বলছেন কাজা তাই এখানে ব্যাখ্যা হলো যে ওই ইহুদিদের গোপন করা জিনিস নবিস স্পষ্ট করে দেন এই আল্লাহ বলছেন নূর আর নূর হলো আলো আমরাও তো নূর আমরা নূর না কথা অনেকে বলো বিশ্বাস করতে পারতেছে না আমরা আবার নূর কেমনে মসজিদে আসার সময় কি দোয়া পড়েন মসজিদে বেরো গজন ঘর থেকে বেরোন কি দোয়া পড়েন দোয়া জানি না কি পড়ুন আল্লাহ আলফি কালবি নূরা হে আল্লাহ আমার কালবে মধ্যে নূর দিয়ে দাও তারপরে আমার কানের মধ্যে নূর দিয়ে দাও সামনেও নূর দিয়ে দাও ফিসনে নূর দিয়ে দাও নূরা হে আল্লাহ আমার আগা গোড়া মাথা থেকে ফাঁ পুরা নূর বানাই দাও মসজিদে আসার সময় আপনি দোয়া করতে করতে আসতেছেন জীবনে একবারও যদি কবুল এত নূর এটাতে কোনো সন্দেহ নাই কিন্তু নূরের তৈরি এ কথা তো আল্লাহাক বলেন নাই রাসুলও বলেন নাই রাসুল নূরের ব্যাপারে তো কোনো অসুবিধা নেই রাসুল তো নূরেই অবশ্যই কোরআন নূর কোরআন যার উপরে নাজার তিনিও নূর যারা কোরআনের দায়ী তারা নূর যারা কোরআনের উপরে বিশ্বাসকারী আমলকারী তারাও নূর নূরের সাথে সম্পর্ক রাখলে তো সবই নূর কোরআনের সাথে যত মানুষের সম্পর্ক আছে সবাই নূর কিন্তু নূর মানে সবাই নূরের তৈরিরা